জানিয়ে আজকে আলোচনা শুরু করছি দর্শক আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফরি রহমতুলচিত বয়ান আলোচনা এই গ্রন্থটি নিয়ে আমরা আলোচনা করছিলাম দর্শক আমরা ইমাম আবুজে ইমাম আবুজাফর আলহীন একটি অংশ আলোচনা করেছি বিশেষ করে আমরা আলোচনা করেছি তার বংশ এবং তার নাম তার কিভাবে তিনি বেড়ে ওঠেন এ বিষয়গুলো আলোচনা করেছি কিভাবে তিনি ইমাম শাহি রহমতুল্লাহ মাঝহ থেকে আবু হানিফ রহমতুল্লাহ মাধাব প্রত্যাবর্তন করেন সে বিষয়টি আমরা আলোচনা করেছি দর্শকবিন্দু ইমা আবু জাফর তহাবির রহমতুল্লাহ আলাইয়ের আজকের আলোচনা করব আপনারা দর্শক তিনি বলেছেন ইমাম আবু জাফর রহমতুল্লাহ আলী আমরা আগে বলেছি যে তিনি আহ অর্জন করেছেন মিশরে কার মিশর তখন আলমের মূলত আলমের বলা হতো সেখানেই সমস্ত আইম পাওয়া গেছে এই জন্য যে আমরু রাজি আনহু তিনি সেখানে একটি মসজিদ প্রতিষ্ঠা করেছেন আমাদের ইমাম সেই মসজিদে তার মামা থেকে দর্শ নিয়েছেন এবং সেই মসজিদে অন্যান্য আলমদের থেকে কোরআন হ্যাফজো করেছেন এবং হাদিসের হাদিসে সেখানে তিনি গ্রহণ করেছেন তো এই যে আমাদের এই আলেমদের মধ্যে একটি বড় ধরনের একটা জিনিস প্রচলিত ছিল সেটা হচ্ছে রেহলাতুল আলমিয়া বলা হয় রেহলা আলমিয়া অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন জায়গায় যাওয়া এটা একটা তখনকার সময় একটা জিনিস প্রচল ছিল এবং সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত হইত এবং এর উপরে অনেকে গ্রন্থ লিখেছেন আরমতুল্লাহ আলাই এর উপরে গ্রন্থও লিখেছেন কারণ তখন জ্ঞান অর্জনের জন্য বের হওয়া এটা সোহাবের কাজ ছিল এবং সে এখনও সেটা স্বহাবের কাজ যদি কোনো মানুষ জ্ঞান অর্জনে বের হয় মান খার জাফি তলাবিল আলম হফিস যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বের হয় সে আল্লাহ রাস্তায় বের হয় তখন এক সময় এক জায়গায় জ্ঞান পাওয়া যেত না কোনো আলেম কোথাও বসতেন সেখানে তার দিতেন দেশ বিদেশ থেকে সেই আলেমের কাছে মানুষ আসত এবং জ্ঞান অর্জন করত আমরা যেভাবে বললাম যে আসলে ছিলেন সেখানকার ইসলাম তখন মিশরের শান্তিপূর্ণ অবস্থানের কারণে এবং কোন রকমের সমস্যা না থাকার কারণে অবস্থান করতেন সেই জন্য আমাদের ইমাম সেখানেই জ্ঞান অর্জন করেন সেজন্য তার বেশি হেলার দরকার হয়নি বেশিরভাগ আলেম যেহেতু ওখানেই আছেন সেখানেই তিনি বেশিরভাগ জ্ঞান অর্জন করেছিলেন শুধুমাত্র একবার তিনি একবার তিনি সিরিয়াতে গিয়েছিলেন তিনি ইমাম তুলুন তিনি মিশরের গভর্নর ছিলেন তখন তিনি একটি বিষয়ে যখন জিজ্ঞাসা করলেন তাকে যে ও কিভাবে হবে সেটার উপর লেখা হয়েছিল একটা নীতি সেটা দেখে তিনি বলেছিলেন আমাদের ইমাম যে এটা ভুল আছে এটা ভুল আছে তখন ইমাম আহমেদ উদ্দিনে তোলুন তাকে বলছেন যে তাহলে তুমি সিরিয়াতে আসো সিরিয়া দেখেও কি শুদ্ধ করে যাও আমাদের ইমাম তিনি তখন সিরিয়াতে যান প্রথম তিনি শাম সিরিয়া এখন যেটা সিরিয়া তখন সেটা শাম বলা হতো এই শাম তখনকার সময় আরো বড় ব্যাপক জায়গা নিয়েছিল বর্তমানে যেটা যেটা বর্তমান সবগুলিকে সিরিয়া তিনটা জিনিসকে একসাথে শাম বলা হয় এবং সৌদি আরবের একটা বিরাট অংশ নিয়ে আছে এখন এই শামের একটা অংশ এই বিরাট অংশকে শাম বলা হতো তখন তিনি এই সিরিয়াতে সফর করেন এবং সেখানে প্রায় দুই বছরের সময় মতো সেখানে অবস্থান করেন থেকে দুশোড়ি তিনি সেখানে অবস্থান করেন এই সময় তিনি বাইতুল এবং আসকাল এখানে যে সমস্ত আলেম ছিলেন তাদের থেকে হাদিস গ্রহণ করেন এবং ফেকা অর্জন করেন এই সময় তিনি কাজী আবু খাজেম থেকে ফেঁকা অর্জন করেন এবং ইমা আফানিফ রহমতুল্লাহ আল এ ফেক তিনি গ্রহণ করেন ব্যাপকভাবে গ্রহণ করেন তখন তিনি ইসাইব না বাননা যে ফেক আসছে সেই ফেক তিনি গ্রহণ করেন তিনি ইসা আবান মাহমুদিন হাসান আনি হানিফা তার আফানিফা থেকে মাধ্যম হচ্ছে আর দুইজন ইসাইবিনী রহমতুল্লাহ গ্রহণ করেন তারপর আরেকটি আরেকটি মাধ্যমে তিনি ইমাম আফানি রহমতুল্লাহ গ্রহণ করেন সেটি হচ্ছে ইমাম বকরিবিনী মহামুদিন হাসান আনবি হানিফা এখানে হচ্ছে তার তিনজনের মাধ্যমে তিনি এবং আমাদের কাছে স্পষ্ট হলো আমাদের ইমাম সিরিয়াতে এসেছিলেন হাদিস গ্রহণের জন্য এবং ফেক গ্রহণের জন্য এবং তার রেহলমিয়ার একটি অংশ এর মাধ্যমে তিনি যে গুরুত্ব রয়েছে সেই বিষয়টি তিনি গুরুত্ব দিয়েছেন এবং বিভিন্ন জায়গার আলেমদের থেকে তিনি সাহায্য নিয়েছেন এবং সেখান থেকে আলম গ্রহণ করেছেন তার উস্তাদের মধ্যে বিখ্যাত বিখ্যাতের নাম আমরা উল্লেখ করব একজন হচ্ছেন ইমাম ইসমাইল ইবনি ইবনি ইসমাইল আলমুজানি আশাফি আলমতিয়াতে আরবসুদ্দিন আবুসিদ্দিন ও মিয়াতে দুইশ চৌষট্টিতে ইমাম ইসমাইল ইসমাইল ইবনিহিয়া আলমোজানি তিনি যে মারা যান তিনি ছিলেন তার মামা তার থেকে তার মামার কাছে তার এলমের বড় সবচেয়ে বেশি তিনি এলম অর্জন করেন মামার কাছে মামার কাছে এই এলম অর্জন করেছেন এজন্য তাকে আমরা প্রথমে রাখলাম যে তিনি হচ্ছেন ইমাম আমাদের আবু জাফর হাবির প্রথম উস্তাদ দ্বিতীয় হচ্ছে ইমাম আল কাদিবনে আবি বাগদাদি আহমদিবনে আবি আমরান আল বাগদাদি তিনি তার কাছ থেকেও তিনি হাদিস হাদিস গ্রহণ করেন এবং ফেক গ্রহণ করেন ইনিও আমাদের ইমামের উস্তাদ তিনি তিন নম্বর হচ্ছে পূর্ণ নাম হচ্ছে আবু খা আজম আব্দুল হামিদ ইবনে আবদুল আজিজ আল বাগদাদি তিনি মৃত্যুবরণ করেছেন দুইশ বিরানব্বই হিজরিতে চার নম্বর যে তার উস্তাদ বিখ্যাত ওস্তাদ ছিলেন তিনি ছিলেন কাউদি তিনি মারা যান তার ব্যাপারে আমরা একটু আগে আলোচনা শুনেছি যে শুধুমাত্র অন্ধ গোড়া ব্যক্তি গোড়া অথবা বোকা ব্যক্তিবৃদী তার কেউই অন্ধ অনুকরণ করে না কারো তাকলিত অন্ধ তাকলিত করে না বরং সবাই দলিল ভিত্তিক তাকলিত করতে পারে দলিল থাকলে দলিল অনুসরণ করতে পারে আর দলিলের শুধুমাত্র প্রাধান্য দিতে পারে অন্ধ বা গোড়া বা বোকা এরা ছাড়াও করতে পারে না তার সাথে আলোচনায় তিনিও আবার তার উস্তাদ তিনি মধ্যে অন্যতম আরেকজন হচ্ছেন ইমাম আবু আব্দুর রহমান আহমেদ উদিন সোয়াইবান ইমাম নাসাই নামে যিনি বেশি বিখ্যাত তার গ্রন্থ আছে নাসাই নাসাই যেটা আল মুজতাবা বলে আমাদের দেশে প্রসিদ্ধ আল মুজতানা বলে তাকে সেটাকে আবাত ইমাম আবু আব্দুর রহমান আল নাসাইয়ের আরেকটি গ্রন্থ আছে আল আসুন আল আসুন কোবরা সেটা বর্তমান আমাদের দেশে প্রচলিত ইমাম সুন আল নাসাই থেকে আরো অনেক বেশি বড় সেটা অনেক বেশি হাদিস সম্পন্ন আমাদের এই ইমাম নাসাই রহমতুল আবু জাফর ছিলেন এবং তার থেকে তিনি বহু হাদিস তার গ্রন্থে উল্লেখ করেছেন অনেক গ্রন্থ উল্লেখ করেছেন ইমাম আবু জাফর তহাবির আরেকজন উস্তাদ ছিলেন খুব বিখ্যাত ইউনুসিব না আবদুল আলাহ আপনারা ওনার বহু হাদিস দেখতে পাবেন বিভিন্ন হাদিসের গ্রন্থে হাদাসানি ইউনুসিবিন আবদুল আলাহ তিনি হাদিস গ্রহণ করেছেন একদিক থেকে তিনি আব্দুল্লাহ তার থেকেও তিনি হাদিস গ্রহণ করেছেন ইমাম আমাদের ইমাম আবু জাফর তহাব রহমতুল্লাহ আল্লা বিখ্যাত ইমাম শাহি রহমতুল্লাহ বিখ্যাত ছাত্র রবি আল মুরাদি রবি সালেমান মুরাদি তার থেকেও তিনি হাদিস গ্রহণ করেছেন এবং ফেক গ্রহণ করেছেন তার উস্তাদের মধ্যে আরেকজন বিখ্যাত ছিলেন ইমাম আবুজোর আদিমাস্কি ইমাম আবুজোর আদিমাসী আমরা সবাই চিনি ওনাকে ইমাম যার হঠাৎ আদিল বলা হয় তাকে এবং তিনি অনেক গ্রন্থের রচয়িতা এবং অনেক ইমাম যার আই মতুল অনেক বর্ণাকারীদের সম্পর্কে তার ভালো মন্দ মন্তব্য রয়েছে এই ইমাম আবুজোরা এবং তার তার প্রচুর হাদিসা রয়েছে রয়েছে জ্ঞান তিনি আলোচনা করেছেন তার গ্রন্থ লিখেছেন এই ইমাম আবুজোর রাজি ছিলেন আমাদের ইমাম আবু তাহা আবু জাফরাত হাবির উস্তাদ অনুরূপ বিখ্যাত একজন ইমাম আলব আবুজোরা শেকুল হারাম আলী বিন আবদুলাইজুল বাগি তিনি আমাদের ইমাম আবু ইমাম আবু আবু জাফরাত উস্তাদ ছিলেন তার মধ্যে আরেকজন ছিলেন বিখ্যাত ইবনা আব্দুল হাকাম বলা হয় যাকে তিনি মালিকী মালিকী মাঝাব একসময় মালিকী মাঝাবেন পরবর্তী তিনি সাফি হয়ে যানের কাছ থেকে পড়েছিলেন এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মত্তা এবং তার ফেকের একটি রেওয়ায়ত থাকে ইবনে আব্দুল হা ইবনা আব্দুল হাকামের রেওয়ায়ত সেই বর্ণাকারী বা একটি তার ছিলেন আবদুল হাকাম অথচ আমাদের ইমাম তারই ছাত্র ছিলেন আমাদের ইমাম তারই ছাত্র ছিলেন আরেকজন বিখ্যাত ইমাম আলাই তার ছেলে আউবা করিমানি যার একটি গ্রন্থ আছে তার কিতাব উমা সাহেব আছে যে ইমামের এবং তিনি ছিলেন একজন সে সমাকার মহাদেশদের একজন ইমাম আউবা করিম আবিদাউদ আসিদ ইস্তানি তার একজন ছাত্র ছিলেন আমাদের ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলী আরেকজন ইমাম আবু ইমামি যার আলকুনা হাদিসের বর্ণাকারীদের ছিল কার কি নাম ছিল এর উপরে তার একটা বিরাট গ্রন্থ আছে তিনি আবার আমাদের ইমামু জাফর হাবি রহমতুল্লাহ আলহ উস্তাদ ছিলেন ইমাম আবু জাফর রহমতুল্লাহ উস্তাদ মধ্যে আরেকজনকে আমরা উল্লেখ করব তিনি হচ্ছেন ইমাম আবু হাফেজ আবু উময়া আত্ম রহমতুল্লাহ তিনিও বিখ্যাত ছিলেন এবং হাফেজ ছিলেন হাফেজ হাদিদ ছিলেন তিনিও আমাদের ইমাম আবু জাফর রহমতুল্লাহ আলহাদ ছিলেন আমরা দেখতে পাচ্ছি তার ওস্তাদের মধ্যে কুতুব সিদ্ধ একজন বড় ইমাম বিশেষ করে ইমাম নাসাই রয়েছেন এবং তার নাসাই রস্তাদেরও তার ওস্তাদ ছিলেন অনুরূপ ভাবে ইমাম ছেলে পুত্র তিনিও আমাদের ইমামের উস্তাদ ছিলেন আর তখনকার দিন ফকিরা বেশিরভাগ বিখ্যাত হানাভিম ফকি তার ছিলেন ফকি তার উস্তাদ ছিলেন দুইজনের নাম উল্লেখ করেছে ইমালাকিমের কিছু ফকিও তার উস্তাদ ছিলেন এদিক থেকে তিনি তার উস্তাদা বহুমুখী প্রতিবার অধিকারী উস্তাদ থেকে তিনি এলমে হাদিস এবং এলম ফেক অর্জন করেন আলোচনা করলে আমাদের আলোচনা করব সময় দর্শক তার বিখ্যাত কয়েকজন বিখ্যাত ছাত্রের মধ্যে একজন হচ্ছেন ইমাম আহমদ ইবনেল কাসম ইবনে খাস আহমদিনশ তিনি তিনশো মারা যান তিনি আমাদের ইমামের ছাত্র ছিলেন আরেকজন ছাত্র হচ্ছেন আবাদী বিখ্যাত তিনি কিতাবুল কিসাত লুজু হান নাযাহির লেক আল-লাহক তিনি আবু বকর আহমদ ইবনে মনসুর আদ-দামাগানি তিনি আমাদের ইমাম আবু আবু জাফর তহাবী ছাত্র ছিলেন আরেকজন বিখ্যাত ছাত্র ছিলেন যার জাওয়ামে রয়েছে তিনি হচ্ছেন ইমাম এর তিনটি গ্রন্থের লেখক এবং তিনটি গ্রন্থ আজও সারা দুনিয়াতে প্রসিদ্ধ তিনটি গ্রন্থ এবং মোরজামুল কবির এখনও পরিপূর্ণভাবে তাহিক হয়ে বের হয়নি হামদি আব্দুল আব্দুল মজিদ সেলাফি তিনি কিছু অংশ তাহিক করেছেন মরজামুল কবিরের তিনি আলী মানে হরফে আবজাদিয়া অনুসারে তিনি ধারাবাহিকতা হরফ আরবি হরফ অনুসারে তিনি ওস্তাদকে সাজিয়ে সেরার উপরে হাদিস মন্ত্র লিখেছেন এই এটাকে বলে মোরজাম হয় এই মরজাম। তিনটি বিখ্যাত মোজাম হাদিসের রয়েছে একটি মোজামুল কাবীর একটা মোজামুল সগির একটা মজামুল আউসাদ এর যে লেখক ইমাম আত্মবরানী তিনি আমাদের ইমাম আবু জাফর রহমতুল্লাহ ছাত্র ছিলেন এদিক থেকে তিনি নিঃসন্দেহে একজন উঁচু উপায়ার ছাত্র পেয়েছেন তার সাথে এবং তারা ইমাম আবু জাফর থেকে হাদিস গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য স্পষ্ট হলো যে আমাদের ইমাম কত উঁচু দরজার ইমাম ছিলেন তিনি ইমা উজফর তহব রহমতুল আব্দুল্লাহ ইবন আদি আবু আহমদ আব্দুলকে বলা ইবনে আদি নামে আরেকজন হচ্ছেন ইমাম আবু সাঈদ ইবন মিস্রী তিনি একজন আলেম বিখ্যাত আলেম ছিলেন তার বর্ণা আছে এবং তিনি আমাদের ইমামের একজন ছাত্র ছিলেন একজন ছাত্র তার বিখ্যাত তিনি হচ্ছেন ইমাম আবু সুলেমান মোহাম্মদ নজাবর তিনি তিনশো উনশিজিতে মারা যান তিনি আমাদের ইমাম আবু জাফর ছাত্র ছিলেন আরেকজন বিখ্যাত ছাত্রাদি তখনকার সময় আলমদের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি বাগদাদের তিনিও আমাদের ইমাম আবু জাফর তহব রহমতুল্লাহ ছাত্র ছিলেন আরেকজন ছাত্র ছিলেন কর্তুবীর করডোবা বা স্পেনের তিনি হচ্ছেন মাসলাম কাসেম কর্তুবী তিনিও আমাদের ইমামের ছাত্র ছিলেন তার আরেকজন বিখ্যাত ছাত্র আবুবাকুল মুখ বলা হয় তিনি বিখ্যাত একজন মাহাদিস এবং এবং অর্থাৎ ফিতীয় তার দখল ছিল তিনি আমাদের ইমামের ছাত্র ছিলেন আবু জাফর তাহাবের ছাত্র ছিলেন আর একজন ছিলেন কাদ মেসর আবু ওসমান আজদী আবু ওসমান আজদি তিনি আমাদের ইমামের ছাত্র ছিলেন এভাবে তার ছাত্রের কোন শেষ নিয়ে আমরা বেশ কিছু বিখ্যাত ছাত্রের নাম উল্লেখ করলাম আমাদের ইমাম সম্পর্কে আহলে আলেম বা জ্ঞানী লোকেরা আগে কি বলেছেন কি কি বলেছেন এইম সম্পর্কে সেগুলি আমরা উল্লেখ করব ইনুস থেকে ইবনে আসাকের বর্ণনা করেন ইবনিউনুস আমাদের ইমামের ছাত্র আমাদের ইমামের ছাত্র আমরা একটু আগে উল্লেখ করছি তার আসল নাম হচ্ছে আবু আবু তিনি যান তিনি আমাদের ইমাম আবু রাত্র ছিলেন তিনি তার সম্পর্কে বলতেছেন তিনি ছিলেন একদিক থেকে অত্যন্ত মজবুত মজবুত বর্ণাকারী আরবি ভাষায় সেকাতুন সাবতন যখন বলা হয় কোনো কোনাতুন সাবতুন কারও ভাবে বললে তারপরে কোন প্রশ্ন করার সুযোগ থাকে না অর্থাৎ তিনি হচ্ছেন পাহাড়ের মতো অটল ব্যক্তিত্ব তার ব্যাপারে কোনো প্রশ্ন করার সুযোগ কারণ তিনি বলেছেন এই আমাদের ইমাম ছিলেন কানা ছিলেন এতটুকু তিনি ফকিও ছিলেন সাথে সাথে তিনি আ তিনি তিনি বিবেকরচ করতেন অর্থাৎ তিনি তিনি ক্রিয়াসের অনুসরণ করতেন এবং তিনি বাস্তবস্থ অনুধাবন করে মতামত দেওয়ার মতো ক্ষমতা তার ছিল রায় সাহাবুর রায় ছিলেন তিনি ইবন ইউনুজ বলেনসলাহ তিনি তার মৃত্যুর পরে তার মতো কাউকে রেখে যাননি অর্থাৎ এত বড় আলেম ছিলেন ইমাম মাসলাম ইবুল কাসেম বলেন তার সম্পর্কে মাসলাম ইবুল কাসেম তার সম্পর্কে বলেন তিনি তার ছাত্র ছিলেন আপনার আমরা একটু আগে আলোচনা করেছি তিনি করডোভার কর্তবী করড লোক ছিলেন তিনশো তিপ্পান্ন মারা যান তিনি তার সম্পর্কে তার উৎসাহ সম্পর্কে বলেন ইমাম ইবিনাজের একথাটি বর্ণনা করেছেন তিনি বলেছেন যে কাহনা সে কাত সাবত জল কাদার আলম বিশুই রাম বিস্নিফ তিনি আলেমদের মতভেদ কোথায় আসে তা জানতেন এবং কোন গ্রন্থ কোন অবস্থা এভাবে তাঁর সম্পূর্ণ জ্ঞান ছিল ইমাম তার ফেহরস্তে উল্লেখ করেন ফেহর একটি গ্রন্থ প্রাচীন গ্রন্থ যেখানে কোন কোন কিতাব রচনা হয়েছে এবং রচনাকারীদের অবস্থা সম্পর্কে বর্ণা এসেছে ইমাম নদীম কেউ কেউ তাকে ইব্রাদিম বলে যদি বিশ্বস্ত হচ্ছে তিনি তার ফের উল্লেখ করেছেন যে কানাউ হামিজহান আমাদের ইমাম তার সময়কার একক ব্যক্তি এক ক্ষণজমা মানুষ ছিলেন আলমের দিক থেকে এবং তাকুয়া এবং ফরাজগারের দিক থেকে তিনি ক্ষণজমা পুরুষ ছিলেন ইম্রাহিম ইবন আবদুলবার তার উল্লেখ করেন যে কান আমারুল কুফিয়ন তিনি হানফি মজাহর আলেমদের বা কুফার আলেমদের ব্যাপারে বেশি জানতেন ও আখবার ইম তাদের খবর ফিক সম্পর্কে বেশি জানতেন এবং অন্যান্য মজহাবের লোকদের ব্যাপারেও তিনি ফকি লোকদের ব্যাপারেও তাঁর অনেক দখল ছিল ইমাম সামানী তার আনসবে বলেন কানা ইমাম সফতান ফকি হান আল আল্লাহালিক অর্থাৎ তিনি ইমাম ছিলেন ফকি ছিলেন সাকাতুন ছিলেন ফকি ছিলেন আলেম ছিলেন আর তার মতো কাউকে তিনি রেখে ঠিক অনুরূপ বর্ণাই ইবনে তার তারিখের মধ্যে উল্লেখ করেছেন ইবনুল রহমাজম তিনি বলেছেন সেখানে কাহা সফ সব ফাহমান ফকি হান আকিল তিনি একদিক থেকে সব ফকি ছিলেন আলেম ছিলেন এবং আকেল ছিলেন তার তারি আর একটু বাড়ি বলেছেন ওয়ত্তাফাকলা ফদলিহি ওয়াসুদি ওজুদি ওয়ারহি তার শ্রেষ্ঠত্ব তার সত্যবাদিতা তার ফরেজগারি এবং তার যুহুদের ব্যাপারে সবকিছু স্পষ্ট ছিল সবাই একমত হয়েছিলেন إمام بن أسير رحمة الله عليه بلسن كان إماما فقيها من الحنفيين وكان ثقتا سبتا تيني حنفي در مده إمام تلين أمون فقيه سلين إمام زحبي رحمة الله عليه واتهدي عمر الشاشك وده ساشتغروب تيني بلسن الإمام العلامة الحافظ الكبير محدث الدير المصري فقيه ها অর্থাৎ তিনি ইমাম বলেছেন তাকে এবং করেছেন কাবির বলেছেন ব্যাপারে অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন আমরা সর্বশেষ ইমাম সৈয়তির মন্তব্যটা নিয়ে শেষ করব তিনি বলেছেন আমাদের ইমাম সেন আল্লা আল্লাহ সোহেব সানিফুল সাবতান শেখাত একটা সহজ কথাই পাচ্ছি তিনি ছিলেন তিনি মৃত্যুর পরে তার মতো কাউকে রেখে যাননি অর্থাৎ তিনি তার এলম নিয়ে চলে গেছেন এরকম একজন ব্যক্তি ছিলেন আমাদের ইমাম আবু জাফর তাহাব রহমতুল্লাহ আলাই আমরা ইমাম আবু জাফরুল তাহবুল্লা শিক্ষক এবং তার ছাত্রদের সম্পর্কে আলোচনা করলাম আমরা ইনশাল্লাহ তার বিভিন্ন গ্রন্থ সম্পর্কে আগামী কোন উপরকে আলোচনা করল এবং আমরা আমাদের মূল কিতাবের দিকে ফিরে যাবো ইনশাল্লাহ ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত